তা সমাধান সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতিল্লাহ আল্লাহল আম্মা বাদ তো দর্শক আপনারা যে যেখান থেকে বিশ বাংলার বাংলার দর্শ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর আমরা আলোচনা করছিলাম সুন্নার আলোকে ব্রাতৃত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট হলে যে মহাবিপর্যয় আমরা অর্জন করি সেটা হলো বিভক্তি ও দলাদলি আভ্যন্তরীণ শত্রুতা এই শত্রুতার কারণগুলো আমরা পর্যালোচনা করছিলাম কেন নেমে আসে এই শত্রুতা কোরআনকারিম থেকে আমরা আরও দেখতে পাই যে কারণে শত্রুতা এবং বিভক্তি আসে তার একটা হল প্রবৃত্তির অনুসরণ নিজের মতটাকে বড়ো মনে করা অহংকার আত্মতুষ্টি নিজের পছন্দটাই বড় অন্যের কথা মেনে নেওয়া নিজের জন্য অবমাননাকর মনে করা এভাবে সীমা লঙ্ঘন এবং বিভক্তিতে নিমজ্জিত হওয়া এটা আল্লাহ কোরআন কেরিমে পূর্ববর্তী ওম্মদের বিভক্তির মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআন কেরিমে বলছেন আল্লাহ তোমাদের জন্য যে দিনের ব্যবস্থা করেছেন ব্যবস্থা দিয়েছেন এ দিনের নির্দেশ তিনি নোহ আলি সাল্লামকে দিয়েছিলেন আর এই দিনের নির্দেশনাই আমি আপনাকেও দিয়েছি রসুল্লাহ সাল্লামকে বলছেন এবং এই নির্দেশনা আমি ইব্রাহিম মোসা এবং আয়সাকেও দিয়েছিলাম তাৎ নো ইব্রাহিম মোসা আয়সা আলিমুসাল্লাম এবং আমাদের রসুল সাল আলি ওসাল্লাম সবাইকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কি আনিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠিত রাখো বিভক্ত হও না উম্মতের ভিতরে শত্রুতা বিভক্তি তৈরি করে আরও একটা বিষয় রসুল্ল সাল্লাম বলেছেন সেটা বড় মজার বিষয় আমাদের অনেকেরই চেতনায় নাও আসতে পারে সেটা হলো যৌবন যুবক বিভক্তির বড় একটা কারণ হলো যুবকদের নিজের মতের উপর নির্ভরশীল হওয়া আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলছেন সয়াতিফি ফি সোহে জামান সোহেব মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস রসুল আসলাম বলছেন শেষ জামানায় অর্থাৎ আমার পরে জামানার চলমান গতিতে কিছু মানুষ আসবে। আসনান, যাদের বয়স হবে কম যুবক তরুণ সুফাহাউ উল আহলাম যাদের ধৈর্য বিবেক শক্তি হালকা হবে তারুণ্য থাকবে যৌবন থাকবে বয়স কম থাকবে ধৈর্য শক্তি বিবেচনা শক্তি কথা বলবে এমন সুন্দর কথা একথা বোধ হয় কারোর মুখে জানা যায় না সুন্দর সুন্দর কথা বলবে ইয়াক উনাল কোরআন তারা কোরআন পড়বে সুন্দর করে কোরআনের কথা বলবে কিন্তু কোরআন তাদের গলার নিচেই নেমে অন্তরে ঢুকতে পারবে না ইয়াম রুকুন আমিনা দিন কামা শাহ মমিনা রামিয়া আপনি তীর মেরেছেন তীর পাখির গায়ে ঢুকে বেরিয়ে চলে গেছে তীরের গায়ে পাখিও লেগে নেই গোষ্ঠ লেগে নেই ঠিক তেমনই তারা ইসলামের ভিতরে ঢুকে আবার বেরিয়ে যাবে উল্লাতে যা ও ইমান তাদের ইমান অন্তর পন্ত পৌঁছাবে না গলার নিচেই নামবে না সমাতে দর্শক ঐক্যের কারণ কি কিভাবে তা অর্জন করা যায় আমরা আগেই দেখেছি ঐক্যের মূল ভিত্তি তো ইসলামী ভ্রাতৃত্ব বোধ জাগরুক রাখা আল্লাহর জন্য ভালোবাসা অর্জন করা প্রতিটি মোমেনকে ভালোবাসা সবাইকে নিজের মনে করা নিজের দলের মনে করা ভুল ভ্রান্তির প্রতি অবশ্যই আপত্তি থাকবে কিন্তু মোমেন কখনো শত্রু হবে না পুরোপুরি মোমেন কখনো কাফের পর্যায়ে যাবে না এই চেতনা এবং সকল মুমেনকে তার ইমানি মর্যাদা ইমানি পর্যায়িক রাসুল্লা সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণের পর্যায় হিসেবে বেশি বেশি ভালোবাসতে হবে এখানে অন্য কোনো মানদণ্ড আনা যাবে না এটাই হল ঐক্যের মূল ভিত্তি পাশাপাশি কোরআন এবং সন্নাই এ বিষয়ক বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তালের প্রথম নির্দেশ আমরা বারবার আলোচনা করেছি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো বিভক্ত হয় না দলা দলি করো না আল্লাহ রজ্জু কি হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ বারবারই বলেছেন যে আল্লাহ রজ্জু হল আল কোরআন আল করিনায়তিনিসের রসুল্লাহ সাল্লাম বলছেন কিতাবুল্লাহ আল কোরআন ওয়াহাবুল্লাহ কোরআনি হলো আল্লাহর রশিদ মন তামাসা বিহি যে ব্যক্তি এই কোরআনকে আঁকড়ে ধরবে কান আলাহুদা সে হেদায়ত পাবে অমান তারা কাহু কানা আল্লাহ আলাহ যে কোরআন ছেড়ে দেবে সে বিভ্রান্তির ভিতরে থাকবে অন্যান্য হাদিসেও বিভিন্নভাবে রসুল আলবাহ বলেছেন আল কোরআন ওয়াহাবুল্লাহ মামদুদ্দিন আসামা সামা আলা কোরআনই হলো আল্লাহ রশিদ যা আল্লাহ তার কাছ থেকে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষের কাছে এটা ধরলেই ঐক্য আসবে সময় তো দর্শক এই কোরআনকে আঁকড়ে ধরার ব্যাপারেও আমরা বিভিন্ন অস্পষ্টতায় নিপতিত হই কেউ কেউ কোরআনকে আঁকড়ে ধরার এই আদেশগুলো থেকে রসল্লা সাল্লা স্লামের হাদিস বা সন্নতের নিষ্প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার দাবি করেন বা মনে করেন সমাজ দর্শক কোরআন মানতে হলেই আমাদেরকে রসলামের হাদিস মানতে হবে হাদিস না মানলে কোরআন মানাই তো হলো না কারণ কোরআনকারী মেয়ে তো আল্লাহ বলেছেন বারবার বলেছেন আল্লাহ তালা তার রসুল সালামকে শুধু কোরআন দেননি কিতাব হেকমা কেতাব দিয়েছেন এবং কেতাবের বাইরেও কিছু প্রজ্ঞা কিছু জ্ঞান কিছু শিক্ষা তাকে দিয়েছেন কেতাব তিনি আমাদেরকে যেভাবে ওই পেয়েছেন ওইভাবে দিয়েছেন আমরা জানি কোরআন তাহলে তার দেওয়া যে জ্ঞান প্রজ্ঞা শিক্ষা তিনি কীভাবে আমাদেরকে দিলেন তিনি নিজের মুখে নিজের ভাষায় কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যাকে আমরা হাদিস বলে সংকলিত করেছি উম্মত সংরক্ষণ করেছে কাজেই আপনি যদি কোরআন মানার দাবি করেন আর কোরআন নিজেই বলছে আমি দুটো জিনিস দিয়েছি কোরআন এবং কোরআনের সাথে অতিরিক্ত জ্ঞান প্রজ্ঞা শিক্ষা যা তিনি নিজের ভাষায় উম্মতকে শিখিয়েছেন একটা মানেন আরেকটা না মানেন তা তো কোরআন মানা হলো না সমাজে দর্শক আল্লাহ তালা কোরআনে আমাদের শুধু আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের নির্দেশ দেননি তিনি রসুল সাল্লাহ সাল্লাম অনুকরণের অনুসরণের নির্দেশ দিয়েছেন কোল ইঙ্কুন্তুম তো আল্লাহা ফাতে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো কোরআনের মাধ্যমে রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করা যায় না কোরআনের মাধ্যমে রসুল্লাহ সাল্লামের নির্দেশনা পাওয়া যায় আল্লাহ নির্দেশনা পাওয়া যায় সালাতের নির্দেশনা আসে কিন্তু কিভাবে সলাত আদায় করবো রসুল্লাহ কিভাবে সালাত আদায় করেছেন কোরআনে নেই আর আল্লাহ বলছেন রসুল্লাহ করো কাজেই কোরআন কোরআন মানা এবং কোরআনের ব্যাখ্যায় কোরআনের বাস্তবায়নে আল্লাহ রসুলামকে যে অতিরিক্ত শিক্ষা জ্ঞান ওহির মাধ্যমেই দিয়েছিলেন তিনি নিজের ভাষায় বলেছিলেন সে হাদিসটাকে ঠিক একইভাবে কোরআনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা কাজেই যারা মনে করেন কোরআন মানলেই হবে হাদিস মানা লাগবে না তারা আসলে কোরআন মানেন না কোরআনই তাদের কুফুরি প্রমাণ করে কারণ কোরআন বলেছে আমি রসুল সাল্লা সাল্লামকে দুটি বিষয় দিয়েছি তার একটা মানছেন একটা মানছেন না কুফরিতে তিনি হচ্ছেন তারা কোরআন বলছে রসুল সাল্লাহামে আনুগত্য করো এবং অনুসরণ করো তারা হয়তো বলেন কোরআনের মাধ্যমে আদেশগুলো পাচ্ছি নিষেধগুলো পাচ্ছি কিন্তু কিভাবে তিনি এই নিষেধ আদেশ বাস্তবায়ন করেছেন তার হুবহু অনুকরণের যে নির্দেশ কোরআন দিচ্ছে এটা তো মানতে পারছেন না কাজেই কোরআন মানার দাবি করে যদি কেউ রসুল্লামের হাদিস পালন না করেন মান্য না করেন তিনি আসলে কোরআন মানেন না তিনি কুফুরিতে নিমজ্জিত হয়েছেন কারণ কোরআনের নির্দেশ অস্বীকার করেছেন সর্বোপরি তিনি ইসলামকে অপালনযোগ্য একটা ধর্ম বানিয়ে কারণ কোরআনের যত নির্দেশ আছে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার উপর কোরআন নাজিল করেছি তুমি জন্য মানুষদেরকে কি হুকুম আমি দিলাম এটা বর্ণনা ব্যাখ্যা করে দিতে পারো রসুল্লাহনা তার হেকমত তার হাদিস বাদ দিয়ে কোরআন মানা যায় না বিধান আপনি পালন করতে পারবেন না কোরানের আর এটাই হলো আমার পথ রসল্লা মুখ দিয়ে বলাচ্ছেন এটাই হলো সেরাতে মুস্তাকিম কাজে তোমরা এটা অনুসরণ করো অন্য কোনো পথ অনুসরণ করো না তাহলে তোমরা বিভক্তির ভিতরে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহর পথ থেকে সেরাতে মুস্তাকিম থেকে রসুল সাল্লাম পথ থেকে গোমরা বিভ্রান্ত হয়ে যাবে সম্মানিত দর্শক আল্লাহ তালা কর আনকারিমে সকল বিষয়ে রসুল্লা সাল্লা সাল্লাম এর কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইয়া ইহালীন আহ মানু আতিহ আতি রসুল ওয়া উলিল আমি আদেশের মালিক আল্লাহর অনুগত্য করতে হবে রসুলের সাল্লাম অনুগত্য করতে হবে আর যারা সমাজে আদেশের মালিক তাদের আনুগত্য করতে হবে তবে তৃতীয় আনুগত্য নিঃশর্ত নয় শর্তটা আল্লাহ পরে দিয়ে দিয়েছে আদেশের মালিক বলতে কাদের বোঝানো হয় প্রথমতই সামাজিক রাষ্ট্রীয় নেতৃবৃন্দ যারা আদেশ করে নিষেধ করেন সামাজিক শৃঙ্খলা রক্ষা করেন পাশাপাশি ওলামেকেরাম তারাও উন্মতের আদেশ নিষেধ করেন তাদের উম্মতকে কোরআনসুল্না নির্দেশনাগুলো জানিয়ে দেন এদের আদেশ নিষেধ মানতে হবে আনুগত্য করতে হবে তবে এটা কোরআনসুল্লার নির্দেশের ভিতরে আর এজন্যই তো আল্লাহ বলে দিলেন ইনতানা জা তুমফি সেই কোনো বিষয়ে যদি তোমাদের মতভেদ হয় মতভেদকে বিভক্তির পর্যায়ে নিয়ে যেও না দ্রুত সেটাকে আল্লাহ এবং তার রসুলের কাছে নিয়ে যাও কোরআনের দিয়ে মাপো সুন্না দিয়ে হাদিস দিয়ে মাপো রসুল কি বলেছেন দেখো যদি মতভেদের সুযোগ হাদিসে পাওয়া যায় মতভেদ করো মেনে নাও আর যদি দেখা যায় হাদিসে বিষয়ে কিছু নেই বা এর বিপরীত নির্দেশ আসছে ছেড়ে দাও কাজেই আমরা যদি এই নির্দেশনা মান্য করি পালন করি আমরা আল্লাহর আনুগত্য করব। রসলসরা আনুগত্য করব রাষ্ট্র সমাজ ওলামায় ক্রামেরা আনুগত্য করব তবে এই করতে যেয়ে তৃতীয় পর্যায়ের আনুগত্যের ক্ষেত্রে যদি কোনো মতভেদ হয় আলেমদের কথা মানতে যেয়ে মতভেদ হলো আমরা মত হলো না কোরআনসন্নার বাইরে যা আছে সামাজিক প্রয়োজনে আছে এটাকে আমরা আমাদের অন্তরের ভিতরে স্থান দিলাম না রসল উল্লাহ রাস্লামকে নিয়ে গেলাম দেখলাম উনি করেননি করতে বলেননি এগুলো কেউ প্রয়োজনে করেছে ওটাকে আমরা দিনের ভিতরে আনলাম না এইভাবে যদি থাকতে পারি তাহলে আমরা ঐক্য বজায় রাখতে পারব সময় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে বিষয়টা আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতালি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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় সকাল দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওবার সম্মে দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম বিভক্তি থেকে বরং তাদের মর্যাদা আরেকটু বেশি যে তারা রসলাম বংশের তার পরিজন তবে কোরআনকারিমে আমাদের জন্য আমরা বংশতান্ত্রিক না হয়ে যাই কর্মতান্ত্রিক হই এজন্য ইমান সহাবৎ রসল্লা সাহায্য তাকে সাহায্য করা এইগুলোর গুরুত্ব দেওয়া হয়েছে রসদ আসেম বংশধর হলেই তাকে ভালোবাসতে হবে এই ধরনের স্পষ্ট নির্দেশনা আনকারিমে দেয়া হয়নি তবে হাদিস সাহেবে বারবার তার বংশের পরিবারের সদস্যদের বিশেষ করে হজরত ফাতেমা আরদি আল্লাহ আনহা হাসান হুসাইন এবং তার পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের মর্যাদা দেওয়া তাদের শ্রদ্ধা করা নির্দেশ দেওয়া হয়েছে এগুলো সাহাবায়ক রামের মর্যাদার সাথে কখনোই সাংঘর্ষিক নয় বড়ো দুর্ভাগ্য যখন আমরা সাংঘর্ষিক বানিয়ে ফেলি কোরআন এবং সন্না বারবার বার সাহাবিদের মর্যাদা দেওয়ার তাদের অনুসরণ অনুকরণ নির্দেশনা দিচ্ছে এবং তাদের মাধ্যমেই তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমেই জান্নাত এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে আল্লাহ তালা কোরআন কেনে বলছেন রসুল্লাহ সাল্লাম হাদির সাহেবে বারবার বলেছেন কাজেই এ দুটো পরস্পর অবিচ্ছেদ্যভাবে জড়িত আমরা সবাই রসল আসাল্লাম বংশধরদের ভালোবাসবো সাহাবিদের ভালোবাসবো তাদের মর্যাদা দেবো এবং যেখানে রসল্লাহ সাল্লামের সুন্নত রয়েছে সেখানে তার বাইরে যাবো না কিন্তু সন্নত বোঝার জন্য তাদের কর্মের সহযোগিতা নেব কিন্তু যদি আমরা রসোল্লাহ সাল্লামের বংশের ভালোবাসার নামে সাহাবিদের অমর্যাদা করি অথবা সাহাবিদের ভালোবাসার নামে বংশের বুজুর্গদের অমর্যাদা করি বিভক্তি আসবে তখন আমি এবং আমার সাহাবিরা যেভাবে থাকবে এটাই হল বিভক্তির পাবে জাহান নামে যাওয়ার থেকে বাঁচার উপায় অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমরা জানি যে যখন বিভক্তি আসবে ইন্না হুমাইফানা তোমাদের ভিতরে যারা বেঁচে থাকবে তারা বিভক্তি মতভেদ দেখতে পাবে আর এ থেকে বাঁচারুফ হয় তোমরা মতভেদ দেখবে আর মতভেদ থেকে বাঁচারুফ হয় আমার সন্নত খোলাফে রাশেদিন প্রচণ্ডভাবে আঁকড়ে ধরবে এক চুল ব্যতিক্রম বাইরে যাবে না কামড়ে পড়ে থাকবে আর নতুন বিষয় উদ্ভাবন দিনের ভিতরে অনুপবিষ্ট করা থেকে আত্মরক্ষা করবে সতর্ক থাকবে কারণ নতুন বিষয়ই বেদআ আর বেদআ হল বিভ্রান্তি সম্মানিত দর্শক কাজেই আমাদেরকে এই ঐক্য অনৈক্য সাহাবায়িকেরাম ফোলাফেরা সেদিনের আদর্শের আলোকে বুঝতে হবে আর এগুলো যদি আমরা রক্ষা করতে পারি তাহলেই আমরা অন্তত ব্যক্তি জীবনে আমার জীবনে ঐক্যকে রাখতে পারব, আল্লাহ কোরআন বলেছেন ইন্নামা ও তোমাদের অন্তরের বন্ধু আপন জন ভালোবাসার পাত্র তো তারাই আল্লাহ তুল এবং যারা ইমান এনেছে তারা সালাত কায়েম করে জ্যাকাত আদায় দেয় রুকু করে আমায় নিয়াত ওয়ালা আল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযিনা আমানু ফা ইন্নাহাজব আল্লাহ হুমুল গালিবুন আর যে ব্যক্তি আল্লাহকে তার রাসূলকে এবং ঈমানদারদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে ভালোবাসবে একদল ঐক্যর অনুভূতি হৃদয়ে জানিয়েছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ এবং আনুগত্য করো পরস্পরে মতভেদ দলভেদ দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হইও না বিভক্তি ঝগড়ায় লিপ্ত হো না তাহলে তোমরা ব্যর্থ হবে তোমাদের প্রভাব চলে যাবে তোমাদের প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে তোমাদের উপরে শত্রুরা প্রাধান্য পাবে সেক্ষেত্রে অস্বেরু ইন্না আল্লাহামা আসির তোমরা সবর করো অর্থাৎ বিভক্তি ঝগড়াঝাটি রোধ করার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত উপকারী আমরা যখনই ধৈর্য ধরবো তখনই অন্তত বিভক্তিটা কিছুটা হলেও লাগাম টেনে আনতে পারবো আর এই জন্য আল্লাহ বললেন অস্বেরু ইন্না আল্লাহামা আসির তোমরা ধৈর্য ধারণ করো আল্লা তালা ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে সময় দর্শক আমরা যদি উম্মতের দিকে তাকাই তাহলে দেখব যখনই উম্মত বিভক্তিতে নিমজ্জিত হয়েছে উম্মতের ভিতরে বিভক্তি প্রসারতা পেয়েছে তখনই উম্মত বাইরের শত্রুর কাছে দুর্বল হয়েছে মার খেয়েছে ইমান আমল জান প্রাণ ধ্বংস হয়েছে আমরা ক্রুশের যুদ্ধ দাতার যুদ্ধের ঘটনা জানি খ্রিস্ট ধর্মের অনুসারীরা ধর্মের নামে ক্রুশের যুদ্ধ চাপিয়ে দিলেন মুসলিম সমাজের উপরে এক হাজার নব্বই বিরানব্বই তারা সিদ্ধান্ত নিলেন সারা ইউরোপের সকল শক্তি মুসলমানদেরকে হত্যা করে মেরে ফিলিস্তিনকে উদ্ধার করবেন এটা তাদের নাকি ধর্মীয় দায়িত্ব মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে মুসলমানদের দেশগুলো আক্রমণ করলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করলেন মানুষ মেরে মুসলমানদের মৃত লাশের গোষ্ঠ খেয়ে উৎসব করলেন কারণ তাদের পাদের বলেছিলেন যে মুসলমানদের গোষ্ঠ খেলে বিনা হিসাবে যাওয়া যায় এগুলো প্রাচীন ইউরোপ ইতিহাসেই পাওয়া যায় সমাজ দর্শক তখন কেন এটা হয়েছিল মুসলমানরা কেন পরাজিত হয়েছিল কারণ মুসলমানদের ভিতরে ছিল বিভক্তি দলাদলি ছোটো ছোটো দেশ এক দেশ আরেক দেশকে পছন্দ করেন না মুসলমানরা একের পর এক দেশ হারালো লক্ষ লক্ষ মুসলমান গণহত্যার শিকার হলো তবে আল্লাতালা আবার ইসলামের বিজয় দিয়েছিলেন মুসলমানরা কিছু ডক্যবদ্ধ হয়ে আবার ফিরিয়ে নিল তাদের দেশগুলোকে কিন্তু তারা গণহত্যা করেনি তারা ইসলামী চেতনাকে সমুন্নত রেখেছেন তারা যখন একটা দেশ দখল করেছেন পুনরুদ্ধার করেছেন সে দেশের যারা ইউরোপীয় ক্রুসেডার যোদ্ধারা ছিল তাদের বলেছেন তোমাদের সময় দেওয়া হলো চলে যাও অথবা আমাদের নাগরিকত্ব মেনে নিয়ে থেকে যাও কোনো গণহত্যা যুদ্ধের মাঠ ছাড়া তারা কোনো হত্যা করেননি আমরা ইতিহাস দেখতে পাই সম্মানিত দর্শক এর কারণ ছিল আমাদের মতভেদ আল্লাহ তালা আমাদের এই বিভক্তি থেকে রক্ষা করুন বিভক্তি মানেই দুর্বলতা দুনিয়ার পরাজয় দিনের ক্ষতি আখরাতের ক্ষতি আল্লাহ আমাদের এগুলো থেকে রক্ষা করুন দর্শক আজকের পর্বে আর লম্বা করতে পারছি না ওসলাল মোহাম্মদিন আলা আলী ওয়াসাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি Ah. <sighs>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 इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रसटायचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয় নাম্বার এক থেকে চার কল আহাদ বলো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 533, क्षी नन तृत्य हलो लाम पलाम जन्म न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 2730 women are being raped every day. Every 32 seconds, one woman is being <laughs> raped. One woman is being raped in the US until that time I'm here. Islam has the solutions <laughs> to the problems of the West. Of the West. The word is written. প্রশ্নকারীদের অনুরোধ করব দয়া করে নাম এবং পেশা বলবেন যাতে করে আমরা বুঝতে পারি কোন প্রেক্ষাপটে প্রশ্ন করা হচ্ছে এবং জাকির ইনশাল্লা আরো আরো যথাযথ উত্তর দিতে পারবেন আর ভলনটিয়ারদের অনুরোধ করব। অমুসলিম ভাই বোনদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে এবং ভদ্রভাবে নিশ্চিত করবে আমি প্রাসঙ্গিকভাবেই বলছি উদ্দেশ্য হল এটা একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আজকের বিষয়ের উপর যে কোনো প্রশ্ন আপনারা নির্বিধায় করতে পারবেন আর আপনারা ইসলামের যে কোনো সমালোচনা করতে পারবেন আপনারা